এই ভাইরা যখন ইসুফ আলাহামের কাছে আসলো এবং এসে তাদের সমস্যার কথা জানাচ্ছে তারা বলল যে তারা খুবই কষ্টে আছে এবং দিন দিন এই কি তারা কাছে পর্যন্ত আলাদা তারা বলল আমাদেরকে দান করুন তারা বলল আমরা এবং আমাদের পরিবারের উপরে বিপর্যয় আপতিত হয়েছে এবং তারা আরও বললো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 এবং ইউসুফ ঘটনা সেখানে ইউসুফ আলাই সাল্লাম তিনিও কঠিন সময় পরীক্ষা যন্ত্রণা এবং দুঃখ কষ্ট অতিক্রম করছিলেন কিন্তু সবকিছুর শেষে আল্লাহ সুহামতাল্লাহ ইউসুফ আলাহ সাল্লামকেই বিজয় দান করেছেন সব কিছুর শেষে ছিল আল্লাহ সুহামতাল্লাহর মেহরবানি এই জন্য ইউসুফ আল্লাহ তিনি আল্লাহ তিনি আমাদের উপরে মেহরবানি করেছেন অনুগ্রহ করেছেন কেন মেহরবানি করেছেন এর কারণ আল্লাহ সুরাই ইউসুফের সার অংশ অর্থাৎ আয়াতের শেষ অংশে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন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 সংগ্রাম করতে হবে সবর থাকে এবং সহ সম্পর্কে আল্লাহ সুতরাহ কোরআনে বলেছেন তারা সবর করত তারা সবর করতো বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত। তারা আমার আয়াত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 এই কাফিলা যখন মিশর থেকে বের হয়ে পড়লো তখন পিতা ইয়াকুব আলাহ তিনি বলতে লাগলেন ইয়াকুবাম তার আপন উদ্দেশ্য করে কথা বলছিলেন কারণ তার ছেলেরা তখনও মিশর থেকে সামনে ফেরত আসেনি ইয়াকুব আলাহি সাল্লাম তার আপন জনদেরকে করে বলছিলেন তোমরা যদি সত্যি আমাকে অপ্রকৃতস্থ মনে না পাগল মনে না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 অমনি তিনি দৃষ্টিশক্তি ফেরত পেলেন উৎফুল্ল হয়ে তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না ইয়াকুব আলাহিসাল্লাম আল্লাহ উপরে ভরসা করেছিলেন এবং তার সেই ভরসা যে আশা তিনি প্রতিশ্রুতির উপরে করছিলেন তা আজকে সত্যি প্রমাণ হল ইহুসুব আলাহামের কাহিনী শুধুমাত্র ইসুফ আলাহিস্লামের ঘটনায় আমাদেরকে বর্ণনা করে না বরং আল্লাহ নবী ইয়াকুব আল্লাহ অসাধারণ ভরসা তাওয়াকুল এবং কখনো আশাহত না হওয়া আল্লাহর থেকে আল্লাহর ওয়াদা থেকে কখনো আশাহত না হওয়া এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করে যেমন আমরা দেখতে পাই তিনি সব সময় এই আশা করে আছেন যে তিনি ইউসুফ আলাহিসাল্লামকে একদিন ফেরত পাবেনি অথচ আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাহিসাল্লামকে ফিরে পাওয়া দূরে থাকুক পরিস্থিতি এমন একটা মুহূর্তে গিয়ে পৌঁছলো যখন তিনি ইউসুফ আলাহিসামের পরে তার সবচেয়ে ছোট সন্তান বেনিয়ামিনকেও হারালেন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 হ্যালো শুভমত ইসুফুলামের বক্তব্যকে আমাদের সামনে উপস্থাপন করি বলছেন বইনি ও বই নী রু মায় ও ই जेल अनुग्रह कर मरुभ मेहरबानी कर शयान भाई मध्य सम्पर्क खराब कर चक्रांत करार पर दया करवश मालिक जैचा करें अत्यंत नैपुण्यर से क्या करें निश्चय दुख कष्ट पर सुख लाभ करी एम दुनियावी मानदंड विचार कर दुख कष्ट गल्बा आर्थिक स्वच्छलता निराप्ता एग्लो लाभ कर ला तक पेन फिर तक निजे अतीत जीवन से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 অপরদিকে সুহান আল্লাহ ইসুফ আলাহিস্লামের মানসিকতাকে এই আয় কত সুন্দরভাবে আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন আমরা দেখতে পাই ইউসুফ আলাহিস্লাম তিনি অতীতের জীবনের দিকে যখন ফিরে তাকাচ্ছেন তার পরিবারের সদস্য এবং নিজের অতীত জীবনের কথাগুলো তিনি যখন বলছেন যখন তিনি সত্যিকার অর্থেই কষ্টের মধ্যে ছিলেন ইসুফ আলাহিস্লাম সেই কষ্ট কষ্ট মনে করেননি বরং তিনি বলেছেন আল্লাহ সুবহান তিনি এগুলোর মাধ্যমে আমার উপরে অনুগ্রহ করেছেন সুবাহ আল্লাহ আল্লাহ ইউসুফ আলাহিস্লাম তিনি এভাবে বলতে পারতেন যে জেলে যাওয়াটা আমার জন্য একটা কষ্ট ছিল পরীক্ষা ছিল অথচ ইউসুফ আলাহিস্লাম জেলে যাওয়ার কথা বলছেন ঠিকই কিন্তু কত সুন্দরভাবে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ইসুফ আলাহিস্লাম কথাটা বলছেন ইউসুফ আল্লাহাম বলেছেন তিনি অর্থাৎ আল্লাহ সুমতাল আল্লাহ আমাকে জেল থেকে বের করে আমার উপরে অনুগ্রহ করেছেন অথচ ইউসুফ আলু সাল্লাম এভাবে বলতে পারতেন যে ইউসুফ আল্লাহ আমাকে জেলে পাঠিয়ে আমাকে পরীক্ষা করেছেন ইসফুলাম সেটা বলেন ইসুফুলাম বলেছেন আমাকে জেল থেকে বের করে আমার রব আমার অনুগ্রহ করেছেন অর্থাৎ যাচ্ছেন তার অতীত জীবনে যা কিছু ঘটেছে সবগুলোই ছিল থেকে অনুগ্রহ। যার কারণে আজকে ইসুফ আলাহিসাম এত কিছু লাভ করেছেন এবং একই সাথে তিনি তার ভাইদেরকে তার পরিবারের সদস্যদেরকেও তিনি বলছেন যে তোমাদেরকে সেই সুদূর একটি অঞ্চল থেকে নিয়ে এসে মরুভূমির একটা প্রান্ত থেকে নিয়ে এসে এই যে বড় শহর মিশর সেই রাজদের ওপরে এনেছেন এটাও তো তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ মেহরবানি সুবাহ আল্লাহ যখন একজন বান্দা আল্লাহর উপরে ভালো ধারণা করেন আল্লাহ সুবহান তাল্লাহ তার প্রতি সেভাবে আচরণ করে থাকেন ইউসুফ আল্লাহাম তো তারই স্পষ্ট উদাহরণ আরও দেখতে পাই ইউসুফ আলাহ সাল্লাম যখন তার ভাইদেরকে ক্ষমা করে দিলেন অথচ সেই ভাইদের কারণে ইসুফ আলাহিস্লামের জীবনে এতগুলো দুঃখ কষ্ট সেই বিষাদময় অধ্যায় শুরু হল কুয়োর মধ্যে যখন তাকে নিক্ষিপ্ত করা হয়েছিল তার মাধ্যমেই কীভাবে ইউসুফ আলাহিসাল্লাম এত সহজে তার ভাইদেরকে ক্ষমা করে দিতে পারলেন এ বিষয়টা সত্যি আশ্চর্য না হয়ে পারা যায় না মাত্র প্রতিশোধে ইউসুফ আলাহিসাল্লাম গ্রহণ করলেন না এখানে পিতা ইয়াকুব আলাহিস্লামের শৈশবের সেখানে একটি বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইয়াকুব আল্লাহ সাল্লাম একজন আদর্শ পিতার উদাহরণ ইয়াকুব আলাইস্লাম সেই শৈশবে ইউসুফ আলাহিসকে তিনি শিক্ষা দিয়েছিলেন তোমার ভাইয়েরা যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় চক্রান্ত করতে চায় তাহলে এর পেছনে আরেকটি কারণকে তুমি ভুলে দাও না সেই কারণটি কী সেই কারণ হচ্ছে শয়তানের উপস্থিতি শয়তানের উপস্থিতিকে তুমি এই হিসাব নিকার সমীকরণ থেকে বাদ দিও না থার্ড পার্টি হিসাবে শয়তানকে সবসময় মনে রেখো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাহিসাল্লাম তিনি পরিবারের সদস্যদেরকে ফিরে ফিরে পাওয়ার পরে তিনি বলছেন শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করার চক্রান্ত করার পরও কে দয়া করেছেন আল্লা সুহাম তাল্লা শয়তান চক্রান্ত করেছে আমার এবং আমার ভাইদের মধ্যে সম্পর্ক খারাপ করার জন্য ষড়যন্ত্র সৃষ্টি করে তাদেরকে হিংসা বোধ জাগ্রত করে দিয়ে অথচ বিপরীত দিকে দয়া করেছেন কে দয়া করেছেন আল্লা সুহামতাওয়াল্লাহ এবং এই বিষয়ে ইসুফ আলাহিসাল্লামকে কে শিখিয়ে দিয়েছিলেন পিতা ইয়াকুব আল্লাহিসাম এবং আল্লা সুহামতআল্লার এই দয়া সম্পর্কে জিহাবি আল্লাহতাল এ সমস্ত চক্রান্ত ক্ষতি থেকে ইউসুফ আলাহিসাল্লামকে উদ্ধার করেছেন একজন কোরআনের পাঠক কিংবা একজন শ্রোতার কাছে মনে হতে পারত শৈশবের সেই স্বপ্ন কিভাবে পূরণ হতে পারে ইউসুফ আলাহিসাল্সাল্লাম স্বপ্নে দেখলেন তার ভাইয়েরা এবং তার পিতামাতা তাকে সির্জা করছেন অর্থাৎ ইউসুফ সালাম এত উচ্চ মর্যাদা লাভ করবেন কিন্তু পরিস্থিতিগুলো যদি আমরা দেখি আমরা দেখতে পাই পরিস্থিতিগুলো যেন বিপরীত দিকে বিপরীত স্রোতে প্রবাহিত হচ্ছে ইউসুফ আলাহিসাল্লাম ধীরে ধীরে দুর্বল থেকে আরও দুর্বলতর হচ্ছেন কুয়ায় নিক্ষিপ্ত হলেন এমনকি ভিন্ন একটি দেশে বিক্রি হয়ে গেলেন হলেন। শুধু তাই না ব্যক্তিকে ব্যাখ্যা জানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি মুক্তি পাওয়ার পরে রাজার কাছে গিয়ে আমার কথা বলো সেই ব্যক্তি পর্যন্ত ইউসুফ আল্লাহ সাল্লামের কথা জেলখানায় ইউসুফ আলাহিসাম নামে একজন ব্যক্তি আছে এই বিষয়টাও সে ভুলে গেল অর্থাৎ এতগুলো বিপরীত স্রোতে घटना पर आल्लाश्चर रबार मालिक जैचा करें अत्यंत नैपुण्यर অত্যন্ত নিপুণভাবে আল্লাহ সামতাল্লাহ সেই কাজের ব্যবস্থা করে দেন ইসুফ আলাহিসাল্লাম বলছেন নিশ্চয় তিনি সর্বজ্ঞানী প্রবল হিকমতওয়ালা প্রবল প্রজ্ঞাময় ইয়াকুব আলাহি সাল্লাম শৈশবে শিশু ইউসুফ আলাহামের অন্তরে এই কথাকে ঢেলে দিয়েছিলেন যে তোমার রবের পরিচয় সম্পর্কে আল্লাহ সহামতাল্লাহর পরিচয় সম্পর্কে ইয়াকুব আল্লাহ সাল্লাম তাকে শিক্ষা দিয়ে বলেছিলেন ইন্না রব বাকা আলিমন হাকিম নিশ্চয়ই তোমার রব আলিম এবং হিকমতওয়ালা সেই পিতার শেখানো কথাটাই আবার পুনরাবৃত্তি করছেন নিজের জীবনের ঘটনাগুলোর উপলব্ধির মাধ্যমে তিনি পুনরাবৃত্তি করে বলছেন নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী ইন্মুল হাকিম নিশ্চয়ই তিনি সর্বজ্ঞানী এবং প্রবল হিকমতওয়ালা ইসু আল্লাহ এরপর একান্তে আল্লাহ তাদের কাছে দোয়া করে বলতেন হে আমার মালিক হে আমার রব তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছ তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছ হে আসমান সমূহ এবং জমিনের সষ্টা দুনিয়া এবং আখিরাতে তুমি তো আমার একমাত্র অভিভাবক একজন মুসলিম হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং আমাকে সলেহীন ব্যক্তিদের মধ্যে পরকালে সামিল করো নেককার মানুষদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে দিও ইউসুফ আলাহিসাল্লামের আজকে এমন একটি দিন এমন একটি মুহূর্ত পরিস্থিতি যখন তার সব কিছুই আছে দুনিয়াতে একজন মানুষ যা কিছু চায় যা কিছু পেতে পারে তার সব কিছুই ইউসুফ আলাহিসামের কাছে আজকে আছে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 সম্পদ মিশরের উপরে পূর্ণ নিয়ন্ত্রণ তিনি সেই সময়ের সেরা শাসক জনগণ তাকে ভালোবাসে সবকিছুই তার পক্ষে ইউসুফাম যা পেয়েছেন সেই অবস্থায় যদি আমরা নিজেদের কাউকে চিন্তা করি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেই পরিস্থিতিকে ধরে রাখতে চাইতাম এর কোনোটাই আমরা কিছুতেই হারাতে চাইতাম না অথচ আজকে ইউসুফ আলাহিসাল্লাম তিনি এইরকম একটি সুখের মুহূর্তে মৃত্যুকে স্মরণ করছেন একান্তে আলসুফের কাছে দোয়া করে তিনি বলছেন ই আল্লাহ তুমি দুনিয়া এবং আখিরাতে তুমি আমার একমাত্র অভিভাবক একজন মুসলিম হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং পরকালে আমাকে নেককার মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করে দিও। যখন দুনিয়া কাছে এসে ধরা দিয়েছে ইউসুফ আখিরাত এই বিষয়গুলো স্মরণ করছেন এটা কিভাবে সম্ভব বনিময়ার একজন শাসক সুলেমান ইবনে আব্দুল মালিক তিনি আবু হাজেমকে জিজ্ঞাসা করেছিলেন আমরা কেন মৃত্যুকে অপছন্দ করি কেন ঘৃণা করি আবু হাজেম তিনি উত্তরে বলেছিলেন আপনি দুনিয়া তৈরি করেছেন এবং আখিরাতকে ধ্বংস করেছেন কাজে খুব স্বাভাবিক আপনি যেটাকে তৈরি করেছেন সেটাকে ছেড়ে দিয়ে যা ধ্বংস করেছেন সেই স্থানে যেতে সবসময় আপনি ঘৃণাই করবেন অপছন্দ করবেন এটাই তো স্বাভাবিক এই দুনিয়া একজন মানুষ যা কিছু চায় যা কিছু পেতে পারে তা সব কিছু ইউসুফ আলাহিসামের ছিল কিন্তু পরও এগুলো ছিল ইউসুফ আলাহিসের কাছে তুচ্ছ মূল্যহীন কারণ তিনি এই দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না তিনি দুনিয়ার সন্ধানেই দুনিয়া অন্বেষী ব্যক্তি ছিলেন না আল্লাহ সুহাম তাল্লাহ এরপরও ওনাকে যা কিছু দিয়েছেন সেই জন্য তিনি আল্লাহ সুহাম তাল্লা সুক্রিয়া আদায় করেছেন এবং এই সব কিছুই ছিল ইবাদতের একটা অংশ ইসুফ আল্লাহ সাল্লাম দুনিয়ার ক্ষমতা যশ সম্পদ কর্তৃত্বের চূড়ায় অবস্থান করেছেন অথচ সেই অবস্থায় থেকেও তিনি যে দোয়া করেছেন সেই দোয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা উপস্থাপন করছে সামিল করো নেক ব্যক্তিদের মধ্যে তুমি আমাকে অন্তর্ভুক্ত করে নিও আমরা ইসুফ আল্লাহ সাল্লামের কাহিনী আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ তবে শেষে আমরা ছোট্ট একটি বিষয়ের প্রতি আলোকপাত করতে চাই ইসুফ আলাহিস্লামের এই কাহিনী এই কাহিনীর উদ্দেশ্য কাহিনী শুনে বিনোদন লাভ করা নয় বরং হেদায়তের রসদ লাভ করা নিজেদের ইমান এবং আঁকিটাকে শক্তিশালী করা এই জন্য আমরা দেখতে কাহিনী বর্ণনা করা ইসুফ আলাহিসের এই দোয়ার মাধ্যমে আলসুহ তাল্লা যখন কাহিনীকে বর্ণনা করা শেষ করলেন কাহিনী বর্ণনা করার ঠিক পরবর্তী আয়তে আলসু মাহতালা কী বলছেন তিনি বলছেন এটা গায়েবের খবর যা আমি আপনার কাছে প্রেরণ করেছি আপনি তো সেই আপনি তো সেখানে ছিলেন না যখন তারা নিজেদের কাজ করছিল নিজেদের কাজ সাব্যস্ত করছিল এবং চক্রান্ত করছিল আপনি তো সেই সময় তাদের কাছে ছিলেন না যখন তারা চক্রান্ত করছিল নিজেদের পরিকল্পনা করছিল এটা আমি গায়েবের খবর আপনার কাছে ওহির মাধ্যমে প্রেরণ করেছি আবার কাহিনী বর্ণনা করার ঠিক আগের আয়াতে আলসু মোহামতালা কি বলেছেন একই একই বিষয় আলোচ মহামতালা বলছেন যে অবশ্যই আপনি এই বিষয়ে উভয় স্থানে দুইবার আল্লাহ যখন স্মরণ করিয়ে দিচ্ছেন যে এগুলো হচ্ছে অদৃশ্যের খবর যেটা আমি আপনার কাছে প্রেরণ করেছি এটা আমাদেরকে ইসুফ আল্লাহ কাহিনী জানার গুরুত্বকে আমাদের সামনে তুলে ধরে এবং কাহিনী বর্ণনা করা কাহিনী জেনে বিনোদন লাভ করা এটা উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হচ্ছে ইমান অর্জন করা লাভ করা সেই সম্পর্কে বলছেন আপনি যতই চান অধিকাংশ মানুষ তারা বিশ্বাস স্থাপনকারী নয় অধিকাংশ মানুষ মুমিন নয় অনেক নিদর্শন রয়েছে নভুমণ্ডল এবং ভূমণ্ডলের উপরে যেগুলো দিয়ে তারা দিনে রাতে পথ অতিক্রম করে যায় অথচ তারা এই সমস্ত বিষয়ের দিকে ফিরেও তাকায় না সুহান অর্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়াসিফোন ওসালামুল আল আল মুরসলিন